ইবনু উমর হতে বর্ণিত তিনি বলেন আমরা নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম আর আমি আমার পিতার একটি বেয়ারা উটের উপর সাওয়ার ছিলাম তখন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম উমরকে বললেন এটা আমার নিকট বেঁচে দাও তিনি তা বেচে দিলেন অতপর নাবি সাল্লাহ আল্লাহাম তাকে বললেন হে আবদুল্লাহ এটা তোমার